শুনিম على محمد তৈবিন محمد, وعلى محمد>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 بسم الله منادى الله بقلب وصل الله على محمد وعلى اله الطيبين الطاهرين اما بعد فقد قال الله الحكيم في مهكم كتابه الكريم حيث بسم الله الرحمن الرحيم فصل اهل ذكر كنتم لا تعلمون صدق الله العلي العظيم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 যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভোগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওই যাদের জীবনে কোন রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ আলহাম মিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎপথে চলার অসৎপথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক हमें जन सत्य जिनके जेने मेने तरफ अन्नर सामने तुम धरते परिदर का पोछ दीतेबुल आलमीन के मनोबल अनेक तौफिक दान करुक अमीन यब्बल आलाम संगे हमें आज के पर्व शुरू करते चले आज हमें बिना को भूमिका सरसर प्रश्न उत्तर दीते चाह आगे আমি আপনাদের কিছু লিখিত প্রশ্নের উত্তর দিতে চাই তারপরে আপনাদের অডিও রেকর্ডিং পেলে করব। ও তার উত্তর দেওয়ার চেষ্টা করব। একটা চিঠি লিখেছেন আমার প্রিয় বোন ফির্দি বেগম আসাম থেকে উনি চিঠিটা কলমে লিখে ফটো তুলে পাঠিয়েছেন ফটোটা ভালো পরিষ্কার আসেনি বলে আমি চিঠিটা পড়তে খুব অসুবিধা হচ্ছে আমাকে তোবা আমি চেষ্টা করছি দেখছি উনি কি জানতে চেয়েছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত মৌলানা সাহেব ইসলাম ইন বাংলা আমার প্রশ্ন হচ্ছে মোসাফির কাকে বলা হয় কখন আমরা বাড়ি বাড়িতে থাকি কখনো বাড়িতে থাকি কখনো দূরে থাকি মোসাফির হয়ে হয়ে থাকি জানি না মোসাফির কাকে বলা হয় উনি হয়তো এইভাবে জানতে চান যে মোসাফির কাকে বলা হবে মা কখন আমরা মোসাফির গণানো হব তার কারণে রোজা নামাজ কখন কখন কেমন হবে বুঝতে পারি না আমরা আপনার মতো বাড়ি থেকে দূরে থাকি এই জন্যে আপনার মশলা শেয়ার করে করলে আমরা বুঝতে পারবো। যারা বাড়িতে থাকে বাড়ি থেকে দূরে থাকে বসবাস করে দেশের বাড়িতে গেলে নামাজ কতদিন কসর পড়বে যেমন রোজা আমরা যেখানে থাকি এখানে সেহেরি খাই আর বাড়িতে গিয়ে এফতার করি আমাদের বাড়ি আমাদের বসবাসের জায়গা থেকে দূরত্ব দুশো কিলোমিটার আমার বাড়িতে আমরা বাড়িতে গেলে মার বাড়িতে ও অন্যদের বাড়িতেও কোথাও যেতে হয় তাই আপনার আপনি এই মাসলাটা রোজার আগে বলবেন আমার অপারেশান হয়েছে আমি ওইন ওইনের সঙ্গে জড়িত যারা আছে তাদের কাছে দোয়া দেওয়ার অনুরোধ করি আমার জন্য দোয়া কর দর করার জন্যে আমিও আমিও সবার জন্য দোয়া করি খোদা হাফিজ ফেরদাসি বেগম ওয়ালাইকুম আসসালাম ওরমদুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন ফেরদসি বেগম আপনার সুন্দর চিঠি লেখার জন্যে বা পড়াশোনা রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করুক আপনি তাড়াতাড়ি ঠিক হয়ে যান এবং শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারেন আল্লাহর কাছে সেই দোয়া করি আল্লাহ আব্বুর আলমিন আপনার মনোকামনা আশাকে পুরো করুক এবং ইসলামিক নিয়ম শৃঙ্খলা বা শরিয়তের পদ্ধতিকে মেনে চলার জন্যে তৌফিক দান করুক এভাবে প্রশ্ন করাই বলছে যে আপনারা আহমদ শুক্রুল্লাহ শরীয়ত হিসাবে জীবনযাপন করতে চাচ্ছেন আল্লাহ এই নীতিতে সহকারী হবে সাহায্য করবে আর আশা রাখি আপনার প্রশ্নের মাধ্যমে আমার অন্য দর্শকবিন্দুরাও জানতে পারবেন আমার প্রিয় বোন উনি জানতে চেয়েছেন মোসাফির কাকে বলে বা মোসাফির কখন গণনা হয় মানুষ তো মনে রাখবেন আমরা যখন নিজের জন্মস্থান বা বাসস্থান দুটি জিনিস ভালো করে বুঝতে হবে এক জন্মস্থান যেখানে আমরা জন্ম নিই দুনিয়াতে আসি যে দেশে যে এখানে হোক না কেন সেটা আমাদের জন্মস্থান তো জন্মভূমি যাকে বলা হয় বা জন্মস্থানে আমরা যখনই যাব বা যখন থাকবো আমাদের নামাজ পুরো হবে জন্মস্থানে নামাজ রোজা কচর হয় না মনে রাখবেন ওইরূপ বাসস্থান বাসস্থান মানে আমরা পরে ওখান থেকে মাইগ্রেট হয়ে হোক যে কোনো কারণে হোক ব্যবসা বাণিজ্যের জন্য অনেক অনেক সময় কর্মক্ষেত্রে অন্য জায়গায় যেতে হয় সেখানে বসবাস করা শুরু করি আমরা যেমন আমি উদাহরণস্বরূপ বলি আমি পশ্চিমবাংলায় গ্রাম নারিকেলবাড়িয়ায় বা ওখানে আমি জন্ম নিয়েছিলাম কিন্তু আমি এখন বসবাস করছি বোম্বে তো আমার বাসস্থান এখন হচ্ছে বোম্বাই এটা বলা হয় ওতানে সানি মানে দ্বিতীয় জন্মস্থানকে অতানে আউ্বাল বলা হয় আর যেখানে মানুষ বসবাস করার জন্যে সিলেক্ট করে বা নিযুক্ত করে সেই স্থানকে বলা হয় বাসস্থান তো আমি আমার বাসস্থানে যখন থাকবো এখানে আমার নামাজ পুরো হবে আমি আমার জন্মস্থান বা বাসস্থান থেকে যখন বাইরে যাব মনে করুন গ্রাম থেকে যদি আমি বাইরে যাই তো ২২ কিলোমিটার কমসে কম বাইরে যেতে হবে গ্রামের শেষ সীমান্ত থেকে বা শহরের শেষ সীমান্ত থেকে ২২ কিলোমিটার যদি বাইরে যাই তারপরে আমার নামাজ কসর হবে বা আমি মোসাফিরের হুকুমে এসে যাব। মনে রাখবেন যাতায়াত মিলে চুয়াল্লিশ কিলোমিটার शुद्ध जावा जान कम 22 कम बस कलोमीटर है ओरूप आशा बस कलोमीटर जतायात मिले जो बस किलोमीटर है तो चुआल्लिस किलोमीटर जर सफर तरा मुसाफिर तब यही मुसाफिर थे तर की आलदा कर दे क्ज सफरे जर कहे सफर जमन ड्राइर सारा दिन सफर कराई तर कह एक जगह अन्न जगह अनु समय দু দশ কিলোমিটার না একশো দেড়শো দুশো কিলোমিটার পর্যন্ত তারা যাচ্ছে প্রতিদিনের কাজ তারা তো এদের নামাজ রোজা কখনও কসর হবে না মনে থাকেন যেন যাদের কাজ সফর বা সফরে যাদের কাজ যেমন হকাররা অনেক সময় যারা ট্রেনে কাটে বাঁচা কেনা করে সারা দিন এক জায়গা থেকে অন্য জায়গা ৫০ কিলোমিটার একশো কিলোমিটার পর্যন্ত তারা বাঁচা কেনা করতে থাকে এদের নামাজ কসর হবে না রোজা কসর হবে না ওইরূপ যদি কেউ হারাম কাজের জন্য সফর করে কোনো হারাম जिनसर जन मन करूँ के मध क खुदा ना करू सफर करे एक सौ कलोमीटर क्या एक हज़ार किलोमीटर गए तमाज कसर से नमाज, नमाज पढ़े अब मौत खाए तई ए बोला हम शरीत हुकुम हराम काम के लिए सफ़र करे तो उसका सफर मासियत है और सफ़र मासियत में आदमी कसर नहीं करेगा अर्थात हराम कसर जन यदि क्यों सफर करे तो ये पपेर सफर पपर सफरे कर् नाम किसु कसर से जानने जाक ना मुने, मुने क्यों तर नाम एगुलजन्मस्थान बसस्थान जदिनी क्यों भ्रमण कर सफरे जाए और बैश कलोमीटारे बसि जाए तक से मुसाफिर हो जाएफिर गणना को आत्मस्वजन बाड़ी जा बंधुबान्धवर बाड़ी जा জন্মস্থানে ফিরে এলানো না যায় জন্মস্থান যেখানে সে জন্ম নিয়েছে সেখানে যদি সে ফিরে যায় তো যখনই যাবে তার নামাজ পুরো হবে বা সে রোজা রাখতে পারবে নিজের জন্মস্থানে যাওয়ার জন্য কোনো অসুবিধে নেই ওখানে যখনই যাবে যেমন আমি যদি বাড়ি যাই আমার গ্রামের বাড়িতে তো আমি যখনই যাব ওখানে নামাজ পুরো পড়বো বা ওখানে রোজা থাক রাখতে পারব। আর আমি যদি সফরে থাকি আর সফর থেকে যদি दोपहर आगे जो निजे बाड़ीत फिर जवाल से पाले मैं दोपहर आजान आगे जो फिर जा रोजाओ रखते परब रोजा रखते ज जेम जदि सफर करते ची तो दोपहर पर सफर करते जगह गारोजा कोई दोपहर पर सफर शुरू कर दोपुर रोजा थ दोपोर आगे सफर माना जा रा मुसाफिर होते चले प्रश्न हजे मुसाफिर जख गणना বাইশ কিলোমিটার দূরে যাচ্ছেন তো যে শর্তগুলো বা কন্ডিশনগুলো বললাম এগুলো মনে রাখবেন আট ফারসাক আনা জানা মানে চুয়াল্লিশ কিলোমিটার যাতায়াত যেন সফর হয় এক নম্বর দ্বিতীয় যেখানে আপনি যাচ্ছেন ওইখানে দশ দিনে থাকার নিয়াত করলে হবে না যদি দশ দিন থাকার নিয়ত করে যান দু জায়গা আগে মনে রাখবেন বাসস্থান জন্মস্থান জন্মস্থানে নামাজ কসর হয় না বাসস্থানে নামাজ কসর হয় না আমি বম্বে শহর এখন নিজের থাকার জন্য বসবাসস্থান করেছি তো এখানে আমি যতক্ষণ থাকব আমার নামাজ কসর হবে না হ্যাঁ এখান থেকে যদি আমি বাইরে যাই কোথাও অন্য শহরে যাই তো সেখানে যদি আমি দশ দিনের নিয়ত না করে যাই মনে রাখবেন তাহলে একামাবে আশেল ইয়াম দশ দিনের জন্যই যদি কেউ নিয়ত করে যায় কোনো নির্ধারিত স্থানে যা আমি অমুক জায়গায় যাচ্ছি কিন্তু ওখানে দশ দিন থাকবো দশ দিনের নিয়াদ করে গেলে ওখানে নামাজ পুরো পড়তে হবে আর ওখানে গিয়ে সে রোজাও রাখতে পারবে মনে রাখবেন কমসে কম দশ দিনের নিয়াত করতে হবে দশ দিন প্লাস যতদিন থাকবেন ওখানে নামাজ পুরো হবে রোজাও রাখতে পারবেন যদি প্রথম থেকে দশ দিনের নিয়াদ করে যান আর যদি প্রথম থেকে দশ দিনের নিয়াদ না হয় আপনি কাজে যাচ্ছেন কোনো উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন হয়তো দু দিন চার দিনও হতে পারে এক সপ্তাহ লাগতে পারে দশ দিনের বেশিও বেশিও লাগতে পারে অনেক অনেক সময় এক মাসেও লাগতে পারে তো এদের জন্যে বলা হচ্ছে তারাদ্দুত তারাদ্দুত মানে যেখানে নির্ধারিত সময় নেই যে আমি কতদিন ওখানে থাকবো বা থাকতে হবে তো তাদের জন্যে বলা হচ্ছে বাইশ কিলোমিটারের পরে যখন তারা মোসাফিরের হুকুমে এসে যাবে তো যেখানে যাচ্ছে সেখানে পঞ্চাশ কিলোমিটার হোক একশো কিলোমিটার সেখানে যাওয়ার পরে কি হাজার কিলোমিটার হোক এখান থেকে আমি দিল্লি যাচ্ছি কি অন্য কোনো শহরে যাচ্ছে তো ওখানে যেয়ে যতক্ষণ আমি দশ দিন লাগাতার কন্টিনিউয়াসলি থাকার নিয়াদ না করছি আমার নামাজ কাসর হবে মানে চার রেখাতে নামাজ দু রেখাত পড়তে হবে মনে থাকবে চার রেখাতে নামাজ দু রেখাত পড়তে হবে আর আমি রোজা রাখতে পারবো না এই জিনিসটা মনে থাক তাকে যেন দশ দিনের কম যদি থাকার নিয়াদ থেকে থাকে এবার আমার কাজ হতে অনেক অনেক সময় পনেরো দিন লেগে যাচ্ছে আজকে কাজ হয়ে গেলে কালকে চলে যাব কালকে হয়ে গেলে পরশু চলে যাব পরশু হয়ে গেলে তার পরের দিন চলে যাবো এইভাবে তারা দুধের অবস্থায় মানে ওই যে হ্যাঁ না যেটা বলে আজকে যাব নইলে কালকে কাজ হয়ে গেলে পরশু যাবো এইভাবে এক মাস পর্যন্ত নামাজ কসর পড়ার অনুমতি দেওয়া হয়েছে এক মাস পর্যন্ত যদি কেউ কোথাও থাকে আর তার সময় সে নির্ধারিত করতে পারছে না ফিক্স করতে পারছে না যে আমি কালকে কি পরশু কি দশ দিন পরে হান্ড্রেড আমি এখান থেকে সফর করতে পারব তখন সে তার্যুদের অবস্থায় কনফিউশন যখন থাকবে নির্ধারিত সময় যখন ফিক্স না থাকবে তখন সে উনত্রিশ দিন পর্যন্ত টোয়েন্টি নাইন ডেজ তাক সে নামাজ কসর পড়বে তিরিশ দিনের দিনে সেকে নামাজ তখন পুরো পড়তে হবে তাই তারপরে সে যতদিনই থাক না কেন তিরিশ উনত্রিশ দিনের পরে কিন্তু সে নামাজ পুরো পড়বে তখন আর তার উপরে মোসাফির এরকম থাকবে না তো আমার প্রিয় বোন আশা রাখি আপনি বুঝতে পেরেছেন আপনি যখন নিজের বাড়িতে বাসায় জন্মস্থানে ফিরে যাবেন আপনার নামাজ ওখানে পুরো হবে রোজা রাখতে পারবেন আর যে বাসের আপনি বলছেন দুশো কিলোমিটার ওখানেও যখন থাকবেন তখন আপনার নামাজ পুরো হবে আপনি রোজা রাখতে পারবেন কিন্তু ওখান থেকে যদি অন্য কোথাও যান বাসস্থান থেকে যদি জন্মস্থানে না গিয়ে অন্য কোথাও যান তখন ২২ কিলোমিটার যাওয়ার পরে আপনি মুসাফিরের হুকুমে এসে যাবেন ২২ কিলোমিটার পরে আপনার উপরে मुसाफिर हूकुम लागू जो है तो बैस कलोमीटर परमज़ पढ़ते चान तक अपना के कसर पड़ते और शर्त होरम क्चर जो जो सफर ना जेटा बोल और जो दस दिन नियत ना करा दी दी नियत जी दस दिन नियत करिए नाम पुरो पड़ते रोजा रखते पर दस दिन कम नियत है तो अपनी नाम कसर पढ़ें व रोजा रखते पर कुरान बोलते जी क्यों सफरे जाए तो क्या करशा रखी अपनार प्रश्न आपनी उत्तर पेन मोसाफिर का बला कौन से मोसाफिर गणना हो कथाय गोसाफिर और कथाय तर नाम पुरो है और कोथाय नाम कसर हमें पूरा विस्तारित बल्लम जदि कोके रोजा तो अपनी पुनर प्रश्न करते आशा रखी अपन प्रश्न अपनी उत्तर पेन এবারে আমি আগে অনেক লিখিত প্রশ্ন আছে তবে কিছু প্রশ্ন অডিও রেকর্ডিং যেটা আগে এসেছিল হয়তো আপনারা অপেক্ষা করছেন প্রশ্নগুলির উত্তর শোনার জন্যে তাই আমি আগে আপনাদের ওই অডিও রেকর্ডিং পেলে করতে চাই বা আপনাদের অডিও রেকর্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই তারপরে যদি সময় থাকে আজকে তাহলে আমি লিখিত প্রশ্ন পড়বো অডিও রেকর্ডিং দেখি বাইরে যেমন গুজরাটে যায় জাহাজের লাইনে কাজ করে তা উনি সেইখানে কি কসরের নামাজ পড়বে আর কসরের নামাজ পড়বে না এমনি যেমন নামাজ পড়ে সেরকম নামাজ পড়বে আর কোন মানে কিরকম পড়বে আপনি ঠিক বুঝিয়ে দিন আর নিয়তের কামাজে ভাবে নিয়ত করতে হবে সেটাও বলে দিয়ে আগে আমি আমার এক প্রিয় বোন ফিরদ খাতুনের প্রশ্নের উত্তরে বিস্তারিত মাসলা বলেছি মোসাফিরদের আশা রাখি ওটা শুনেছেন আপনার স্বামী উনি কার্যক্ষেত্রে গুজরাতে যান বা কোথাও যান তো ওখানে যদি দশ দিনের বেশি থাকতে হয় নির্ধারিত স্থানে তখন ওনার নামাজ পুরো হবে আর আপনি যেমন বললেন উনি ছ মাসের জন্যে হয়তো যেতে হয় অনেক রকম সময় তার থেকে বেশি হয়তো থাকতে হয় তো ছ মাস বা তার বেশি যেখানে কেউ থাকে শরীয়াতের ভাষায় তাকে অতানে সানি বলা হয় মানে দ্বিতীয় একটা বাসস্থান তো ওই বাসস্থানে উনি যখনই ওখানে থাকবেন তখন ওনা নামাজ পুরো হবে আর উনি রোজা রাখতে পারবেন কোনো অসুবিধে নেই ওখান থেকে যদি কোথাও যান তো ২২ কিলোমিটার যাওয়ার পরে উনি মোসাফিরের হুকুম এসে যাবেন তবে যতক্ষণ উনি ওই সেকেন্ড বাসস্থান মানে গুজরাট ওখানে যতক্ষণ আছেন নির্ধারিত জায়গায় তো দুমাস ছমাস মানে দশ দিনের বেশি যতদিন উনি থাকবেন ওখানে ওনার নামাজ পুরো পড়তে হবে কসর হবে না কিন্তু নামাজ পুরো পড়তে হবে আর ওনাকে রোজাও রাখতে হবে আশা রাখি সামনে রোজার মাস আসছে আপনার স্বামীকে আপনি বলে দেবেন আর উনি যখনই দেশে ফিরে যাবেন নিজের বাড়িতে ওনার নামাজ পুরো হবে দু দিনের জন্য যান চার দিনের জন্য যান যত দুদিনের জন্য যান সেটা যদি ওনার জন্মস্থান হয় তো নামাজ সেখানে পুরো হবে আর উনি রোজা রাখতে পারবেন কোনো অসুবিধে নেই ওখান থেকে যদি কোথাও সফরে যান তো বাইশ কিলোমিটার যাওয়ার পরে উনি মোসাফিরের ওকমে আসবেন আর সফরের চার রেখা নামাজ দু রেখাতে হবে যত চার রেখাতে নামাজ সকালে নামাজ ওটা যেমন আছে তেমনই থাকবে মকরবের নামাজ তিন রেখা তিন রেখাকই পড়তে হবে চার রেখা নামাজ যেমন জহর আসরের নামাজ বা এশার নামাজ এটাকে হাফ কসর মানে হাফ নিষ পড়তে হবে দু রেখাত পড়তে হবে আর নিহাত হবে আমি জহরের দু রেখাত কসর নামাজ পড়িতেছি ওয়াজিবরবান এলা আল্লাহ किसर दूरे कसर नामीब कुरबतन एल आल्लाशारोरे कसर नामिब कुरबातन एल आल्ला नमज शुरू करब करते हैं असारे अपन प्रश्न आपनी उत्तर पेन एगे अडियो रेकॉर्डिंग सुनी अकुमता আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আর এইরকম ভাবে আল্লাহর বাণী সবার আমাদের মধ্যে সবার মধ্যে পৌঁছে দিন আর আল্লাহ জানা আপনাকে কেয়ামত পর্যন্ত এই রাস্তায় যেন বাকি রাখে আর আপনারা যে আমাদের যে এত কিছু বলছেন তার জন্য আল্লাহ আপনাকে যেন অনেক আজার সব দেন আর আমরা দোয়া করি না কেন দিয়ে তবুও দোয়ার যেন শেষ হবে না কারণ আপনি করছেন যে দোয়া করেও যেন মনে হচ্ছে যে কমই হচ্ছে যতই দোয়া করি না কেন যেন মনে হচ্ছে কম হচ্ছে কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যে সুরা আলে ইমরান এ একশো নাম্বার আয়াতে যে বলা হয়েছে ইয়া হাল্লা জি না मानी मान पासी जर कित तुमरा जदि तर दलुगत्य करो तब तार कािए छे আমার প্রিয় বোন আপনার জন্য আমাদের জন্য যে দোয়া করছেন তার জন্য অনেক অনেক কৃতজ্ঞ থাকবো আপনাকে ধন্যবাদ জানাই আপনার প্রশ্নের জন্যে সুন্দর একটি প্রশ্ন রেখেছেন আহেলে কিতাব যাদেরকে বই দেওয়া হয়েছে গ্রন্থধারী তাদেরকে আহেলে কিতাব বলা হয় যেমন ইহুদি বা খ্রিস্টান এদেরকে অনুগমন বা অনুসরণ করতে মানা করা হয়েছে কেননা বর্তমান যে ইহুদ ও খ্রিস্টান যে দিন বা ধর্ম নিয়ে তারা চলছে এটা আল্লাহর নবীর মাধ্যমে মানে মুসা নবী বা হজরত ইসানবি আলাই ইসলামের মাধ্যমে যে দিন দেওয়া হয়েছিল তার মধ্যে কিন্তু বহু পরিবর্তন সৃষ্টি করে দেওয়া হয়েছে তাই কোরআনে আল্লা রব্বুল আলমিন বলছে ওই আহলে কিতাবদেরকে ফলো করো না অর্থাৎ ইহুদ ও খ্রিস্টানদের কথা শোনো না মেনো না কেন ওরানি শরিয়তকে পরিবর্তন করে দিয়েছে আল্লাহর দিন বা যে দিন দিয়েছিলেন সেই দিন আর নেই আর তাছাড়া যখন এক নবী আসে তো তার আগের নবীর শরীয়তকে মনসুখ করে দেওয়া হয় অর্থাৎ প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লাম যখন এই বিশ্বে এসেছেন আর ইসলাম নিয়ে এসেছেন শান্তির দিন নিয়ে এসেছেন আর পবিত্র গ্রন্থ ওনাকে দেওয়া হয়েছে কোরআন শরীফ দেওয়া হয়েছে তার মানে কি এর আগের সমস্ত দিন বা গ্রন্থকে মনসুখ করে দেওয়া হয়েছে এখন যদি কেউ এই দুনিয়ায় জীবনযাপন করতে চায় তো তাকে কোরআন ও নবীর বাণীকে ফলো করে চলতে হবে আর শেষ নবীর যে দিন উনি প্রচার করে গেছেন ইসলামকে মেনে চলতে হবে তাই কোরআনের ওই আয়তে শরী আল ইমরানের এক আয় তোমাদের বলা হচ্ছে তোমরা ওই সমস্ত গ্রন্থাধারী মানে আহলে কেতাব ইহুদ ও খ্রিস্টানদেরকে ফলো করো ওদের অনুগামী অনুগামী হয় না ওদের অনুসারী হয় না এরা কিন্তু তোমাদেরকে তোমাদের দিন থেকে শান্তির দিন থেকে ফিরিয়ে দেবে গোলপথের দিকে নিয়ে যাবে তাই ওখানে ওই আয়তেও ওদেরকে অনুগমন করতে বা অনুসরণ করতে মানা করা হচ্ছে আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন আপনার দুয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল এইভাবে আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন এবং অন্যদেরকেও দেখার জন্য বলুন নেকিতে সুকর্মে বা ভালোর প্রচারের জন্যে সহযোগী হন আশা রাখি এর সুন্দর ফল হাসরের দিনে পাবেন ক্যামতের দিনে পাবেন বিচারের দিনে পাবেন নেকির এমন পাহাড় আপনাদেরকে হয়তো আল্লাহর তরফ থেকে উপহার দেওয়া হবে যে নেকিগুলো দেখে আপনি হেরান হবেন যে এত নেকি আমি কবে করেছিলাম বা কখন করেছিলাম তখন আল্লাহ ফেলিস্তা বলবে এ নেকি আপনি করেননি আপনার মাধ্যমে অন্যরা শিক্ষা লাভ করে তারা যখন সৎপথর ওপরে চলেছিল নেকি করেছিল আল্লাহ সেই নেকিতে আপনাকে অংশধারী করেছে। এই এই চেষ্টা সবাই যাতে ভালো থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমি করে আর আপনারা যার নেজ করছেন তার জন্য আল্লাহ এই সকাল উপরকালে খায়ারে যা দে আমি আল্লাহ দোয়া করে আর আমার প্রশ্ন হচ্ছে যে বিবাহিত মানুষের দুই রেখাত নমাজ আর অবিবাহিত লোকের দুই সত্য রেখা নমাজান হয় তো যারা বিবাহিত তারা ব্যস্ত যাবে না আজকাল মেয়েরা বিবাহর পরে शीतम सिलसिला जारी तार है और भी तार फिर मेरा विवाह होते कि लोकरा जबरदस्ती बाध्य कराए दे तारिलसिला सीतम अजियतर जारिये है तो अपनी बोलें ये सीतम आज बचार जी विवाह ना हाटा भलो किना क्या नबीजी बोल जर जरा विवाह না তারা আমার উম্মত নয় তো কীভাবে এটা সম্ভব হয় এই হাদিসটা ঠিক কেনা তাও বলবেন আর নবীদের বলছেন আমার উন্মতার যে বিবাহ হয় না আমার সুন্দর পালন করে না সে আমার উম্মত নয় এইটা কতদূর সঠিক আপনি কোন কোরআন হাদিসের আলোয় আমার প্রশ্নটা আলোকিত করবেন আমি সবার জন্য দোয়া করে ামারাকাত আমার প্রিয় বোন আপনার ভয়েসমেল অডিও রেকর্ডিংয়ের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই বিশেষ করে আপনি আমাদের জন্যে দোয়া করছেন আপনার কৃতজ্ঞ হই তবে আপনি যে সমস্যাটা বললেন और जे नबिर हादिस सम्पर्क अपनी जानते चेन नबी करीम सल्लम अन्निकाह मिन सुन्नति रागे बीन सुन्नति रागे अन् सुन्नति फल निकाह शरियत पद्धति अनुजा विवाहर बैद्य सम्पर्क गला इटा सुन्नत अन्निकाहम सुन्नति विरा निकाहत ফমান রাহে বা অনসন্নতি ফালাইসা মিন্নি যে আমার এই সুনতকে অমান্য করবে আমার এই সুনতকে চেনে শুনে তাক করবে ফালাইসা মিন্নি সে আমার মধ্যে নয় অর্থাৎ আমার উন্নতি নয় বিয়ে করার যদি সে ক্ষমতা রাখে বিয়ে করার জন্য যোগ্যতা রাখে তো সে যেন বিবাহ করে এটা নবী করমসুল বলতে চেয়েছেন এবার আপনি বলছেন যে ए करारे नारी पीड़ित है तरतन करा तष्ट देव आघात करा अनेक खबर ए रकम खबर कागजे निपारे पढ़ी टीवी देखी यही भय जो को नारी विवाह ना करते चाय तेम करते आपनारमी मे विना তার যে স্বামী হবে সে যে তার উপরে জুলুম করবে অত্যাচার করবে তার কোনো গ্রান্টি আছে সমস্ত নারীদের ওপরে তো জুলুম হচ্ছে না বা সমস্ত স্বামীরা তো জুলুম করছে না বিনা কারণে কেউ কারোর উপরে যদি জুলুম করে এটা মহাপাপ। আমার মনে হয় পারিবারিক জীবনে আজ যেগুলো আমরা শুনছি বা দেখছি বা যেগুলো ঘটছে এটা শুধু শিক্ষার অভাব কনসাল্টিং বিয়ের আগে বিয়ের জীবনের জন্য যেভাবে প্রস্তুত হওয়ার দরকার এক অপরকে স্বামী স্ত্রীকে ছেলে মেয়েকে তারা সেইভাবে প্রস্তুত হয় না বলে তাদের মধ্যে অশান্তি ঘটে অনেক অনেক সময় এক অপরকে পছন্দ করে না এক অপরের সঙ্গে মনোমিলে হয় না মেজাজ মেলে না অশান্তি ঘটে মা বাপ অনেক অনেক সময় লোক জোর করে এমন জায়গায় ছেলেকে বা মেয়েকে বিয়ে দিচ্ছে যারা এক অপরকে পছন্দ করছে না এই ভুল জীবনে কখনও করবেন না আমি মা বাপের কাছে অনুরোধ করছি अपनारा जी निजे बाल बच्चा देखे शांति देखते चान तो खोदार दोहाई दिए बोल तर पसंद के आगे देख कुरान परिष्कारी नो वि नए पसंदित मनोनी झलर संगे विय दे चेषा कर देख মেয়েকে বলবেন না তুমি ছেলে পছন্দ করো তুমি যাকে পছন্দ করো তার সঙ্গে না আপনারা দেখে যেমন পুরোনো যুগে হতো এখন কলি যুগ এখন তো পুরো সিস্টেম চেঞ্জ হয়ে গেছে এখন মেয়েরা পছন্দ করে নিজের মাথা পিতাকে বলছে আমি অমুক ছেলেকে ভালোবাসি অমুকের থেকে প্রেম করি আমাকে ওর সঙ্গে বিয়ে দিন হয়তো সে ছেলে ভালো হতে পারে না বলে মানা মা বাপ মানা করছেন তার পরিবার ভালো না বলে তার সংসার ভালো না বলে তার ব্যাক রিপোর্ট ভালো না বলে অনেক অনেক সময় মানা করছেন কিন্তু মেয়েরা এগুলো বুঝছে না ওইরূপ ছেলেরা ভালোবাসছে বিয়ে করার জন্যে মাতা পিতাকে বাধ্য করছেন না ওই মেয়েকে ছাড়া আমি বিয়ে করবো না আমাকে ওর সঙ্গেই বিয়ে দিন তার রূপ দেখে হোক গুণ দেখে হোক অর্থ দেখে হোক চা দেখেই হোক হয়তো মাতা পিতারা মেনে নিতে পারছেন না তার পরিবার ভালো না বলে তার কোনো অসুবিধা আছে বলে কিন্তু মনে রাখবেন শরীয়ত হিসেবে যদি বিবাহ হয় তা আমাদের মধ্যে কখনও অশান্তি ঘটবে না শরিয়াতে দুটি জিনিস দেখতে বলা হয়েছে ছেলের মধ্যে ওইরূপ দুটি জিনিস দেখতে বলা হয়েছে মেয়ের মধ্যে ছেলের মধ্যে বলা হয়েছে দিনদার কিনা না জিম্মেদার কী না মানে শরীয়ত মেনে চলে কি না আল্লাহর হুকুম মেনে চলে যে আল্লাহর হুকুম মেনে চলবে আল্লাহর ভয় করে চলবে সে কখনও নিজের ইচ্ছীর ওপর জুলুম করবে না অত্যাচার করবে না তাই নিজের ছেলেকে মেয়েকে বিয়ে দেওয়ার আগে ছেলের রূপ দেখবেন না ছেলের ধন্দৌলাদ দেখবেন না আজকাল ধন দৌলত লোভে মেয়েকে ছেড়ে দেওয়া হচ্ছে ধনী ছেলের সঙ্গে বেরিয়ে বাড়াচ্ছে। ধনী ছেলে তাকে স্বপ্ন দেখিয়ে ধর্ষণ করছে মন ভরে যাওয়ার পরে তাকে ছেড়ে দিচ্ছে তার সঙ্গে বিয়ে করছে না অনেক ঘটনা এমন ঘটছে এগুলো প্র্যাকটিক্যাল ঘটছে তাই এখন অনুরোধ করছি মাতা পিতার কাছে আপনারা নিজের বাল বাচ্চাদের রক্ষা করুন নিজের আত্মসম্মানকে যদি বাঁচাতে চান যেদের পরিবারের বংশের মর্যাদা বা সম্মানকে যদি বজায় রাখতে চান তো মেয়েদেরকে বা ছেলেদেরকে আজাদ ছাড়বেন না তাদের ওপরে নজর রাখুন কলিচুগ বহু ভুল হচ্ছে এগুলো থেকে সতর্ক থাকতে হবে পরিবেশকে সুন্দর রাখার জন্য সম্মানকে বজায় রাখার জন্যে বাচ্চাদের ওপরে নজর রাখুন তাদের ওপরে কন্ট্রোল করুন তাদের ইচ্ছা মতো তাদেরকে চলতে দিবেন না আজকাল যে সমস্ত ঘটনা আমাদের সামনে আসছে মোর দ্যান ফিফটি পিতা মাতারা মাতা পিতা এসে কান্না কাটি করছেন হুজুর অমুক ছেলে এতদিন ধরে আমার মেয়ের সঙ্গে ঘোরাফেরা করছিল তাকে স্বপ্ন দেখিয়েছিল বিয়ে করবে বাড়ি নিয়ে যাবে কিন্তু তার মাতা পিতা রাজু হচ্ছে না সে বলছে এখন বিয়ে করব না এইভাবে মেয়ের সঙ্গে হচ্ছে এই অশান্তি থেকে এই ভয়ঙ্কর জীবন থেকে মুক্তি পাওয়ার জন্যে কন্ট্রোল করুন আর যেভাবে ইসলাম বলছে ওইভাবে চলার চেষ্টা করতে হবে ওইভাবে পরিবেশ যদি আমরা গরে গলে গড়ে তুলি সুন্দর পরিবেশ হবে ইসলামিকভাবে বিয়ে করতে বলন বা বিয়ে দিন ছেলে দিনদার কিনা জিম্মেদার কিনা জিম্মেদার মানে সে দায়িত্বশীল কি নিজের স্ত্রীর খোর পোষ বা তার পোষণ করতে পারবে কিনা তার প্রয়োজনকে পুরো করতে পারবে কিনা সে কর্মট কিনা, কাজ করে কিনা, আয় করে কিনা। এটা দেখতে হবে দুটো জিনিস শুধু দিনদার কিনা আর জিম্মেদার কিনা ধার্মিক কিনা আর সে মানে কর্মট কিনা বা দায়িত্বশীল ব্যক্তি কিনা এই দুটো আর রূপ মেয়ের মধ্যে দেখতে হচ্ছে দেখতে বলা হচ্ছে সর্বপ্রথম তার গুণ তার রূপ নয় মেয়ে সুচরিত্রবান কিনা মনে রাখবেন মেয়ে যদি সুচরিত্রবান না হয় পুরো বংশ কিন্তু শেষ হয়ে যায় তাই মেয়ে যাকে দেখবেন আগে চরিত্রবান বা যাকে বলা হয় তাই কিনা সুচরিত্রবান যদি হয় ভালো আর যদি সুচরিত্রবান না হয় যতই রূপসে সেখানে ছেলে দেবেন না বা বউ করবেন না সেই মেয়েকে সে নিজেও কিন্তু শেষ হয়ে যাবে আর আপনার পরিবারকে বংশকেও কিন্তু শেষ করে ফেলবে যদি সে চরিত্রবান না হয় দ্বিতীয় জিনিস এটা বলা হচ্ছে মেয়ের মধ্যে এক নম্বর इस्मत पागामानी मान चरित्रब ना किना और द्वित ओर बला मे सीविलाइज मानी से निजे बाके सठीकना करते कि सीविलइज की मन रखबें बा प्रथम स्कूल हम मायर कोल वे बाू है माँ जेब छोटो बेलाचा दाय से शिक्षित आगे बढ़े তো ওই জন্যে আমরা বলি বা হাদিস তলাবল ইলম ফরিজাত মুসলিম ও মুসলেমা সমস্ত মুসলিম নারী পুরুষের উপরে জ্ঞান লাভ করা শিক্ষালাভ করা পড়াশোনা করাকে ফরজ করা হয়েছে যেমন নামাজ ওঝা ফরজ ওইরূপ জ্ঞান লাভ করা ফরজ আর যেমন ছেলেদেরকে শিক্ষিত হওয়া উচিত ওইভাবে মেয়েদেরকেও শিক্ষিত হতে হবে দুঃখের বিষয় কিছু মূর্খ মূল্যারা আছে তারা বলে মেয়েদেরকে শিক্ষা দিও না শিক্ষা দিলে এরা অ্যাডভান্স হয়ে যাবে এরা অনেক আগে চলে যাবে ছেলেদের চেয়ে তো আগে চলে যাবে স্বামীর কথা শুনবে না এটা তাদের মূর্খতা আর কিচ্ছু না তাই তাদের ওখানে মেয়েদের জন্য স্কুল নেই এটা দুঃখের কথা মেয়েদেরকে ছেলেদের চেয়ে তো বেশি শিক্ষিত হওয়ার প্রয়োজন আছে যাতে সমাজ সুন্দর হয় বা প্রথম বাচ্চার যে স্কুল ওখান থেকে যেন বাচ্চার সঠিক শিক্ষা শুরু হয় তো ইসলামিক নীতিকে যদি মেনে চলা হয় ছেলের মধ্যে যে গুণ হওয়ার দরকার বা মেয়ের মধ্যে যে গুণ হওয়ার দরকার এগুলো দেখে যদি বিয়ে দেওয়া হয় তো তাদের পরিবার সুন্দর হবে সুসম্মানিত পরিবার হবে তারা এক অপরকে ভালোবাসবে আর বিয়ের আগে ছেলে মেয়েকে জিজ্ঞাসা করুন এই মেয়ে তোমাকে পছন্দ কিনা বা মেয়েকে এই ছেলে তোমাকে পছন্দ করো না কেননা তারা সারা জীবন এক অপরের সঙ্গে জীবন জীবনযাপন করবে তাদের যদি এক অপরের ভালো না লাগে তো সেখানে জীবন কাটানো কিন্তু খুব কঠিন হয়ে যায় তাই এখনও চিন্তা করুন তাই আমার প্রিয় বোনের উত্তরে আমি বলতে চাই আমার প্রিয় বোন বিয়ে থেকে দূরে থাকা সমস্যার সমাধান নয় আপনি যেমন বললেন নবীর হাদিস বিবাহিতর বিবাহিত নামাজ অবিবাহিতর ব্যক্তির সত্যর রেখার চেয়ে উত্তম মানে অব্যবহিত যার বিবাহ হয়নি সে যদি সত্যর রেখাত নামাজ পড়ে সে যে স্বভাব পাবে একজন বিবাহিত ব্যক্তির দূরেকাত নামাজ পড়লে সেই স্বভাব পাবে কেননা বিয়ের পরে নিকাহ तसउाइन तुम्हारा विना विमे अर्धेक दिन के कमप्लीट कर दे मानुष अनेक गुणा पपथे दूरे सर जाए मुक्ति पाए तई पप थे जघन्नता के बाँचार जन्े आशा रखी बुद्धिजीवी इशारा जथेष ऐले मे विद्य दिन मन रखबें তো বিয়ের বয়স হয়ে গেলে আমাদের ভারতের সংবিধান হিসেবে আঠারো বছর মানে এখানকার গরত কম বলে বা শিক্ষার জন্য অনেক কিছু প্রয়োজন আছে সেইগুলো নজরে রেখে এটা একটা রুল অ্যান্ড সিস্টেম বা কানুন তৈরি করা হয়েছে তো এটা তার সম্মান করুন ঠিক আছে কোনো অসুবিধে নেই তবে আঠারো বছরে মেয়ে যখন সাবল্যক হয়ে যাচ্ছে তো কমসে ১৬ বছর বয়স থেকে তার জন্য সুপাত্র দেখার চেষ্টা করুন আর তার ওপর নজর রাখুন কেননা পনেরো ষোলো বছরে কিন্তু মেয়ে যুবতী হয়ে যায় সেই সময় পথভ্রষ্ট হওয়ার ভয় অনেক এসে যায় ঐরূপ ছেলেদের ওপরে নজর রাখুন ছেলেরা পনেরো বছর বয়সে বালিক হয়ে যায় আমাদের ভারতের রুল হিসেবে মনে হয় বাইশ বছর ঠিক আছে কোনো অসুবিধা নেই তবে মেয়ের জন্যে ১৬ বছর বয়স যখন হয়ে যাবে ভালো পাত্র খোঁজা শুরু করুন ওইরূপ ছেলের জন্যে মেয়ে দেখা শুরু করুন বিশ বছর বয়স যখন হয়ে যাবে বাইশ বছরে এই দু বছরের মধ্যে দেখাশুনো করে সুন্দর একটা সম্পর্ক খুঁজুন আমরা বাংলায় একটা কথা বলি হয়তো অনেকে শুনতে খারাপ লাগবে কিন্তু শুধু বোঝানোর জন্যে কথা বলছি যেটা আমরা আমাদের বাপদাদের কাছ থেকে শুনেছি ওট ছুরি তোর বিয়ে মানে এমনও হচ্ছে খবর রাখে না দেখতে এসে বিয়ে করে চলে যাচ্ছে আর মেয়ে ঘুমিয়ে আছে তাকে ডেকে বলছে ওট তোর বিয়ে মানে সে খবর রাখেনি সে এখনও বিবাহিত জীবনের কোন সিদ্ধান্ত নিতে পারেনি বা চিন্তা করছে না তাকে বিয়ে করে দিয়েছে এই সময় অশান্তি হয় ওট ছুড়ি তোর বিয়ে করবেন না কমস এক দু বছর ধরে দেখাশোনা করুন এক অপরকে তারা বুঝুক জানুক তারপরে যখন বিয়ে হবে তাদের বিবাহিত জীবন সাফল্য জীবন হবে সুন্দর একটা জীবন হবে তারা যখন বুঝে সুঝে বিয়ে করবে তাই মেয়েকে ১৬ বছর বয়স থেকে ট্রেনিং দিন বিবাহিত জীবনে অন্যর বাড়ি যেয়ে অন্য সংসারে যেয়ে শ্বশুর বাড়ি যেয়ে কীভাবে তাদেরকে থাকতে হবে কিভাবে বসবাস করতে হবে কিভাবে কথা বলতে হবে কিভাবে কাজ করতে হবে সংসারে শান্তি বজায় রাখার জন্য কিভাবে মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে শ্বশুর শাশুড়ের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে বা স্বামীর সঙ্গে বা স্বামীর ভাই সঙ্গে এগুলো ট্রেনিং দিতে হবে শেখাতে হবে ওইরূপ ছেলেকে বলতে হবে বিবাহিত জীবনে যখন কোনো মেয়ে সব কিছুকে ত্যাগ করে সব কিছুকে ছেড়ে তোমার কাছে আসে তার বড়ো আস্থা বা আশা থাকে তোমার উপরে তুমি তার বল তুমি তার শক্তি তুমি তার সব কিছু তুমি যদি তার খেয়াল না তুমি যদি তার ধ্যান তাদেরকে ধ্যান না তার দুঃখ কষ্টকে যদি তুমি না কে বোঝবে তো এইগুলো যখন কনসেন্টিং হবে বিয়ের আগে ছেলে মেয়েকে যখন বোঝানো বিবাহিত জীবন কী কীভাবে জীবনযাপন করতে হয় তখন তাদের জীবনে একটি শান্তি থাকবে আশা রাখি তখন ওই জুলম অত্যাচারগুলো হবে না আমার প্রিয় বোন আশা আপনার এই সুন্দর পোশনের মাধ্যমে এই কথাগুলো যখন আমার দর্শকবৃন্দরা শুনবেন বা সমাজের শিক্ষক শিক্ষিত ব্যক্তিরা মুরব্বী মৌর্বী মালানা ভাইদের কাছে আমি অনুরোধ করছি আপনারা আগে কনসাল্টিং করুন সপ্তাহে একদিন মসজিদে ওয়াজ করুন কে একটা সমাবেশ এমন প্রোগ্রাম রাখুন যেখানে যুবতি। मेरे डाक और ती भीवन जापन करते तेखान जवानी के, के दूसरा नाम है माने मानी करे युवक बस युवती बस इमान के बेचिए रखा खूब कठिन है शायत बसि পিছনে লেগে থাকে আর পথ বরসবার চেষ্টা করে ওই সময় ওদেরকে গাইড করার দরকার ওই সময় তাদেরকে সাপোর্ট করার দরকার ওই সময় তাদেরকে মরাল সাপোর্টের প্রয়োজন হয় ওই দি ওই সময় তাদেরকে শিক্ষার প্রয়োজন হয় ওই সময় যদি তাদেরকে গাইড না করা হয় তারা মিসগাইড হয়ে যায় ভুল পথের প্রতীক হয়ে যায় ভুল পথে চলা শুরু করে আর যার পরিণাম বড় খারাপ হয় আর যেটা আজকাল হচ্ছে আজ সমাজ এত জঘন্য কেন হয়েছে না আমরা ওইভাবে সমাজকে গড়ে তোলার চেষ্টা করিনি বা ওইভাবে সমাজকে শিক্ষা দেয়নি যেভাবে দেওয়ার প্রয়োজন ছিল এখনো সময় আছে এখনও যদি আমরা নিজের পরিবেশকে পরিবারকে সুন্দর করতে চাই ছেলে মেয়ের বিবাহর আগে তাদেরকে বিবাহিত জীবনের সম্পর্কে শিক্ষা দিন তাহলে ওইভাবে জুলুম অত্যাচার হবে না হ্যাঁ পাপি আছে ভালো হওয়ার পরেও সবকিছু জেনেও পাপ করছে দুনিয়ার লোবে স্বার্থ লোভে কি যে ব মেয়েকে বিয়ে করে নিয়েছে তার চেয়ে তো অন্য একটা রূপসী কন্যা তাকে সুযোগ দিয়েছে তার চক্করে পড়ে নিজের স্ত্রীর ওপরে জুলম করছে তালাক দিয়ে দিচ্ছে তার জীবনকে বরবাদ করে দিয়ে দিচ্ছে তে এই সমস্ত পাপিদেরকেও শিক্ষা দিতে হবে সমাজ যখন এক এক হয়ে এই সমস্ত অন্যায় বা অবিচারের বিরুদ্ধে দাঁড়াবে তখন সমাজ সুন্দর হয়ে যাবে আর যতক্ষণ আমরা এইভাবে ইগনোর করতে থাকবো নজরানন্দাজ করতে থাকব পাপ হতে থাকবে আমরা দেখতে থাকবো আর কিছু বলবো না মনে রাখবেন এই পাপের সাজা আমাদের সকলকে ভোগ করতে হবে আমাদের সকলের পরিবার সকলের সংসার নষ্ট হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আজ অন্য কারোর মেয়ের সঙ্গে জুলুম হচ্ছে কাল হয়তো আমার মেয়ের সঙ্গে জুলুম হতে পারে আজ অন্য কোনো ছেলের সঙ্গে দুর্ব্যবহার হচ্ছে কাল আমার ছেলেদের সঙ্গে দুর্ব্যবহার হতে পারে তাই আমরা যা নিজের দায়িত্ব যদি পালন করি নিজের পরিবেশ নিজের পরিবার নিজের পরিবারের সদস্যদেরকে যদি সংশোধন করি তাদেরকে যদি সঠিক ইসলামিক শিক্ষা দিই তো আমরা সুন্দর পরিবেশ করতে তুলতে পারব একটা সুন্দর সমাজ বা ইসলামিক বা শান্তিপূর্ণ সমাজ হবে আশা রাখি আমার প্রিয় বোন अपनार प्रश्न आपनी उत्तर पे हैं हादिस सठीक निस्संदेह नबीर आन्नी का मिनसन्नाती फमान राकेन्नाती फल मन्नी तो पवित्र बान्धने बाधार आगे तरह नियम श्रृंखला जानते तर पद्धति के शीखते विवाहित जीवन के बुझते तक जो विवाह शांतिपूर्ण ऐले मे जो अपर एपर के बुझे जान चेनारे परिचित हार पर जो वि তো আশা রাখি তাদের মধ্যে অশান্তি বা তাদের সংসারে অশান্তির ঘটনা বা অশান্তি হওয়ার সংখ্যা খুব কম হয়ে যাবে আশা রাখি আপনারা আমার দর্শক বিন্দুরা আপনারাও বুঝতে পেরেছেন আমার বোনের প্রশ্নের মাধ্যমে আমি যেটা আপনাদের সকলকে বললাম বা আমার দর্শক বিন্দুদের সামনে উল্লেখ করলাম আশা রাখি এগুলো আপনারা সবাই মনে রাখে মনে রাখবেন এবং মেনে চলার চেষ্টা করবেন আগের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম আমি ওয়েস্ট বেঙ্গল বেহালা ঠাকুর কাকুর থেকে বলছি আমার নাম আনসারি খাতুন আমাকে একটু আমার নাম মানে জানিয়ে দিতে পারবেন আমি প্রথমবার এই চ্যালেঞ্জে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করছি আমি কুশাল ভয়ে আছে আমার মেয়ের নাম সাহেবা খাতুন আর ছেলের নাম সে আহাদ আহমদ এই তিনজনের নাম আমাকে একটু মানে জানিয়ে দিতে পারবেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বাকু अपनारसमेलर जमे आप अपना अनेक धन्यवाद आपनी जेमन बोलें प्रथमवार वेसमेल करय पा कख भय पाना मथा बोल निजे समस्या बोल तर समाधान नीन एभवे जी जीवन सुंदर समस्त विषय अपनारा प्रश्न रखते पर ओपेन रेखे अपन को प्रश्न आज हमार सामने आसें जार উত্তর দেওয়ার চেষ্টা করিনি বা যার উত্তর দেনি। আপনারা পারিবারিক সমস্যা নিয়ে মানবিক সমস্যা নিয়ে আর্থিক সমস্যা নিয়ে বা বিভিন্ন রোগের সম্পর্কে প্রশ্ন করছেন শরীয়তের মশলা মশলায় জানার চেষ্টা করছেন ইসলামিক সংবিধান জানার জন্য প্রশ্ন করছেন কোরআনের আয়েত বা নবীর হাদিস এগুলো জানার চেষ্টা করছেন সঠিক জিনিস জানার চেষ্টা করছেন আমি যত কৃতজ্ঞ জানাই কম अल्लाह रबुल आलम अंतर जे दुआ करी जे आल्लान और तौफिक दान करो जान ये सठिक जिनि वनारा जानते शिखते पेंखब आपनी अन्न आकजन के बोलें से शिखब से अन्क सठिक जिन सकल पा सबाई सठिक जिन जी अमल तक जीवन सकल सुंदर हो जाए तई अनुरोध करा बिना को संकोच से बिना को दिदा बदा বা মিনা দিমাত হয়ে নিজের প্রশ্ন যখন যেটা মনে জাগবে সঙ্গে সঙ্গে মোবাইল ফোন তুলুন নিজের পড়শ্নে রেকর্ড করুন আমাদেরকে ভয়েসমেল করে দিন লিখে পাঠান যখন আমাদের নম্বর চব্বিশ ঘন্টা ওপেন থাকে কোনো কখনো নম্বর বন্ধ হয় না তো আপনার যখন মনে রাত্রে শুয়েতে যাচ্ছেন শুয়ে আছেন বিছানার উপরে ঘুম আসছে না মনে মনে কিছু মানে প্রশ্ন সওয়াল যাচ্ছে প্রশ্ন যাচ্ছে, সঙ্গে সঙ্গে সেটা লিখুন কে রেকর্ড করে পাঠিয়ে দিন যখন আপনি সুযোগ পাবেন প্রশ্ন মনে আসছে সংসাটা লিখে দিন কে রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিন আমরা আক্রান্ত চেষ্টা করছি সময়ের মধ্যে আপনাদের প্রশ্নের উত্তর আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্যে তাই আমার প্রিয় বোন আপনি বিনা সংঘের যখন মন হবে আপনি প্রশ্ন করতে পারেন নিজের গ্রামীণ ভাষায় প্রশ্ন করুন কোনো অসুবিধা নেই আমি সবসময় সরল ভাষায় কথা বলার চেষ্টা করি যাতে আমার ভাষা সবাই বুঝতে পারেন কাউকে যেন বুঝতে অসুবিধে না হয় আপনারা শুনেছেন বা শুনছেন বা দেখছেন এবারে আপনি জানতে চেয়েছেন আপনার নামের অর্থ কি আনসারিক আনসারই মানে সহযোগী আনসারিক বেগমকে আনসারিক খাতুন আনসারই মানে সহযোগী নবীকে যারা সহযোগিতা করেছিল মদিনায় তাদেরকে আনসার বলা হয় তো আনসারই মানে সহযোগী আপনার নাম ভালো কোনো অসুবিধা নেই ওইরূপ আপনার মেয়ের নাম সাহেবা খাতুন তো সাহেবা মানে সম্মানিত যে সম্মানধারী হয় তাকে সাহেবা বলা হয় কোনো অসুবিধা নেই নামটাও ভালো কোনো অসুবিধা নেই আপনার ছেলের নাম আহাদ আহমদ আহাদ মানে এক আহমদ নবীর নাম যার প্রশংসা হয়েছে তাকে আহমদ বলা হয় তো ছেলে মেয়ের নাম আপনার নাম ভালো কোনো অসুবিধা নেই আশা আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নেই আমি ভার বলতিছি সাবিনা টিভি আমাকে খুব ভালো লাগে আমার চ্যালেঞ্জ আপনি আপনি কোরআন হাদিস থেকে কথা বলেন আর আপনাকে আপনার পরিবারকে আপনার বাচ্চাকে আপনার বাবাকে রাখুন আমি আপনার চ্যালেঞ্জ দেখে আপনি যে ভাবে মেমাদ পড়তে বলেন আমি ওইভাবে করি আর আমি অনেক কিছু শিখিয়েছি আর আমার প্রশ্ন হল আমার ছেলের নামের একটু থাকেন আমার প্রিয় বোন আপনার ভয়েসমেল বা অডিও রেকর্ডিং এর আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই তবে আপনার আওয়াজ আপনি নিজেও শুনেছেন বা শুনছেন খুব সোলো বুঝতে খুব অসুবিধা হয়েছে এটা আপনিও অনুভব করবেন যখন টিভিতে পেলে করা হবে আপনারা যখন প্রশ্ন রেকর্ড করবেন তো আগে চেক করে নেবেন প্রশ্ন রেকর্ড করার সময় ভলিউম কম রেখে প্রশ্ন রেকর্ড করবেন ওটাকে যখন পরে পেলে করা হবে তার আওয়াজ বেশি হয়ে যাবে মিডিয়াম রেখে প্রশ্ন রেকর্ড করবেন আর প্রশ্ন পাঠানোর আগে আপনারা নিজেরাও চেক করবেন শুনবেন ভালো করে আওয়াজ ক্লিয়ার কিনা কেননা বুঝতে না পারলে যতটুকু বুঝতে পেরেছিস তাই আমি বলছি যদি বুঝতে আপারা পারা যায় অনেক সময় আওয়াজ এর চেয়ে তো ষোলো হয় তখন আমি প্রশ্নের উত্তর দিতে পারি না সেটা হয়তো নেওয়া হয় না তাই অনেক অনেক সময় হয়তো দর্শক বিন্দুর মধ্যে করতে পারেন যে আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না কিন্তু সে একবার এটা কখনো ভাবে না যে আমার প্রশ্ন হয়তো নেওয়ার যোগ্য ছিল না বোঝা যাচ্ছিলো না পড়া যাচ্ছিলো না কি শুনে বোঝা যাচ্ছিলো না তাই হয়তো নেওয়া তাই এটা ক্লিয়ার যদি হয় তখন সেটা ফরওয়ার্ড করে দেবেন আমাদেরকে পাঠিয়ে দিবেন। আপনার অনুষ্ঠান আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন লাভবান হচ্ছেন তার উপরে আমাল করছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহ রব আলমিন আপনার মনোকামনা আশাকে পুরো করুক আপনাকে দীর্ঘজীবী করুক আপনার সমস্ত এভাজতকে কবুল করুক আপনি যেভাবে সঠিক জিনিসগুলো জেনে তার উপরে আমাল করার চেষ্টা করছেন আল্লাহ রবুল আলমী এর পরিপূর্ণ স্বভাব আপনাকে দান করবে তবে ওইভাবে নিজের পরিবারকে বলুন আপনদেরকে বলুন তারাও যেন সঠিক জিনিসকে জেনে তার উপরে আমাল করতে পারে সকলের স্বভাবে আপনিও সঠিক হবেন এবার আপনি আপনার ছেলের জন্য নামের মানে জানতে চেয়েছেন শাহনামাজ বলছেন শাহনামাজ কিন্তু কোনো নাম নাম হয় না এটা হয়তো আপনারা শুনতে বুঝতে ভুলের কারণে এরকম বলেন বা নাম রেখেছেন শাহনবাজ আসল ইসলামিক নাম বা উর্দু বা হিন্দি ভাষায় যে নামটা হয় সেটা হচ্ছে শাহনওয়াজ শাহনওয়াজ মানে বাহাদুর বলবান শক্তিশালী প্রভাবশালী ব্যক্তি রাজাকে বলা হয় বা রাজার সেবককে বলা হয় শাহনবাজ এ নামটা ভালো শাহনবাজ নামটা ভালো কিন্তু শাহনামাজ শাহ মানে বাদশাহ নামাজ মানে নামাজ শাহনামাজ এটা হয়তো শুনতে ভালো লাগছে অর্থাৎ আপনারা রেখেছেন কোনো অসুবিধা নেই শাহ মানে বাদশাহ নামাজ মানে নামাজ শাহনামাজ এটা কিন্তু নাম হয় না আসল নাম হয় শাহনবাজ আমরা যদি বকসাইন কিরকম করে মানে বকসাতা হবে সেটাই কোন মহরুমদের আটত্রিশ হাজার মারা গেছে তাদের নামে বলেছেন আমাকে আমি কি এরকম করে বকসাবো ঠিক বকসালে হবে বলে তুমি যদি কোরআন খতম করো বা কি তোমার মহরুমদের নামে মানে দিতে চাও তাহলে তুমি তিনবার ধরে बार, तीन बारू एक, बार, एक तीन बार दरिशाई महरूम नाम बक्से देव ए रोलेम करते हैं आल्ला वालेकुम साम वही बरकत हमार प्रिय बोन आपनर ऑडियो रेकर्डिंग वसमी वा धन्यवाद जाना अपनी कुरान पढ़े क्या भाव बक्साते हैं जानते चेन मौलाना अलिद सहेब आना जो पद्धति ठीक है कोई कुरान तेलावा कर सूरा पाठ कर पाठ करारे अपनी दरुद शरीफ पढ़ु और बोलने यही जल्लाह रब्बुल आलम सूरागुलो पाठ करलम कुरान तेलावा करलम এর যা স্বভাব হবে আমি পঞ্চতনে বাঘ বারোই মোম্বা চৌদ্দ মাসুমিন আল্লাহমুল্লাম যারা দেরকে আল্লাহ আমাদের জন্য অসিলা করেছেন ওনাদের ওসিলায় আমাদের আমল আল্লাহর দরবারে পৌঁছায় লা তকবাল আমাল উম্মা ইল্লা বিায়তনা আহল বাই তাই ওনাদের অশিলা করতে হবে তাই এইভাবে বলতে হবে আল্লাহ এই তেলাবাতের স্বভাব আমি ওনাদের রুহকে দান করলাম হাজিয়া করলাম তার পরিবারতে যা স্বভাব হবে তখন স্বভাবটা অনেক বৃদ্ধ হয়ে আসবে ওনাদের রুহকে হাজিয়া করলাম বা দান করলাম তার পরিবর্তে যা স্বভাব হবে আমার অমুক মরুম যেন পায় মাতা পিতা ভাই বোন আপনারা যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের নাম নিন কি কুল ও ওমেনা যারা এই দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদের স্ব এর স্বভাব তাদের রুকে দান করো তখন ওই স্বভাবটা অনেক বৃদ্ধি হয়ে ওনাদের রুকে দান করা হবে আশা রাখি এই পদ্ধতিটা আপনিও মনে রাখবেন বা আমার সমস্ত দর্শক বিন্দুরা এনারাও মনে রাখবেন আর ফতেহা দেওয়ার নিয়ম হচ্ছে আগে তিনবার দরশ্বরী পড়ুন একবার সোরা আল্লাহাম পড়ুন তিনবার সোরে তৌহিদ কল আল্লাহ আহাত পড়ুন তারপরে আবার তিনবার সলোয়াদ পড়ুন তারপরে ওইভাবে বলুন যে আল্লাহ এই সোরা যেগুলো আমি পাঠ করলাম দরুদ্যানি পাঠ করলাম এর স্বভাব দান করলাম পঞ্চাতন বাগ বার চেয়েদম মাহমুল আল্লাহ সাল্লামের রুহকে তার পরিবর্তে যে স্বভাব হবে আমার অমুক মরমিনরা যেন পায় সমস্ত মমিন মমিনাতরা যেন পায় আশা রাখি এভাবে নিজে পড়ে বক্সে দিতে পারবেন কোনো মৌলবী মাওলানা কারোর কাছে বক্সানোর জন্যে যেতে হবে না আশা রাখি এই নিয়মটা আপনারা নিজেরাই শিখে নিয়েছেন এরপরে নিজেরাই আমাল করবেন এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি ওয়রুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন